بسم الله إن الحمد لله أن نحمده ونستهل ونستغفر ونعوذ بالله من شرر أنفسنا من سيئة عمالنا من يهدي الله فلا مدل الله ومن يدل فلا حادي الله واشهدو الله إله إلا الله وحده لا شريك الله واشهدو أن محمد عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم আজকে আমরা ইনশাল্লাহ পড়বো আমরা বলছি যে আকিদা যখন আমরা আলোচনার যে আমার নিজেদেরকে দাখিল করলাম বা সেটা গ্রহণ করলাম অথবা সেটা বুঝলাম কি তারপরে এই জিনিসগুলো জীবনে কিভাবে রিফ্লেক্ট করবো জীবনে আমরা কিভাবে এগুলোকে প্রয়োগ করব বা কিভাবে এগুলোর উপর থাকবো সেটা নিয়ে আলোচনা কুপোরের জিনিসটা যাওয়ার পরে আমরা আজকে পড়বো হচ্ছে যে যে সমস্ত জিনিসে যে সমস্ত টেক্সট বা নস বা কোরআনের আয়াত অথবা হাদিস টেক্সট লিখিত যেটা আমরা বলি নস বলি আরবিতে অনেক সময় এবং এর এদিকে আমরা কোরআন বা হাদিস বোঝাই কোরআন এবং হাদিস অথবা কোরআন বা হাদিস বোঝাই দুটাই বোঝাই সো সেসব জায়গা সেসবের ভিতরে টেক্সটে যে সমস্ত সুসংবাদ দেওয়া হয়েছে বা অঙ্গীকার করছেন আল্লাহ অথবা যে সমস্ত সতর্ক বাণী দেওয়া হয়েছে বা শাস্তির ভয় দেখানো হয়েছে সেগুলোর সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে বা কি ধরনের হবে সেটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা দেখব যে ওই সমস্ত যে ওই সমস্ত বিশ্বাসকে ওই সমস্ত সরি ওই সমস্ত ইকে আপনার কি বলেন অঙ্গীকারে বা রিওয়ার্ডে বা পুরস্কারে বিশ্বাস এবং ওই সমস্ত ধমক অথবা শাস্তির ভয় বা সেসবের বিশ্বাস ইত্যাদি একদম আক্ষরিক অর্থে করতে হবে এগুলাকে কোনো মানে কুইস্ট করে রূপক অর্থে নিজের অর্থ বা নিজের ই দিয়ে এগুলোকে লাইট করা যাবে না বা এগুলোকে নিয়ে কোনো রকম হাসি ঠাক্টা করার বা এগুলো ইমপ্র্যাক্টিক্যাল এরকম জ্ঞান করার কোনো উপায় নাই যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাকে যে আমরা অনেকে জানি যে ইবিন সেনার নাম জানি ইবিন সিনাহাকে অনেকে মুক্তি শ্রদ্ধা করেন এবং মুসলিম একজন মহাপুরুষ হিসাবে অনেকে তাকে তাকে ই করতে চান মানে প্রতীয়মান করতে চান অথবা তাকে জ্ঞান করেন অনেকে এই ইবিনিসা কিন্তু ফিজিক্যাল জান্নার জন্য আমি বিশ্বাস করতেন না বিশ্বাস করতেন না যে জান্নার জন্যে বর্ণনা আল্লাহ যেগুলো দিস এগুলা রিয়েলি বা রিয়েলি থাকবে অথবা এগুলাতে ফিজিক্যালি মানুষের চামড়া পড়বে অথবা মানুষ ফিজিক্যাল সুখে থাকবে এইগুলোতে বিশ্বাস করতেন না উনি মনে করতেন যে এগুলা আসলে লেমেন যারা অথবা যারা যারা সাধারণ মানুষ গণ সাধারণ মানুষ তাদেরকে ভয় দেখানোর জন্য অথবা তাদেরকে লোভ দেখানোর জন্য আল্লাহ ইস করছেন আসলে এরকম কিছু থাকবে না যে থাকবে সেটা হচ্ছে মনের বা আত্মিক শান্তি এবং আর্থিক কষ্ট এরকম জিনিস থাকবে এটা একইভাবেই আনঅ্যাকসেপ্টেবল একটা ব্যাপার বা চিন্তা ভাবনা যেই জন্য ইমাম গাজালী সহ অনেক বড়ো বড়ো মানুষ বা অনেক বড়ো বড়ো আলেমরা এম জিনিস না কাফের মনে করতেন সো আমরা সাবধান থাকবো আমরা যেন আমাদের নিজের বুঝ অনুযায়ী জান্নাত জাহান নামকে করতে আরও আছে সুফিরা বা দরবেশরা বা অনেক মানুষ এগুলাকে অন্যভাবেই করে এবং সেই জন্য এটা আকিদা পয়েন্ট বা সেই জন্য এটা আমরা আকিদার অংশ হিসাবে শিখবো দের আর পিপল সুফিদের ভিতর বা দরবেশের ভিতর আমি জান্নাতের জন্য আল্লাহকে আল্লাহ আল্লাহকে ডাকি না আমি আল্লাহর কাছে জান্নাত জাহান্নাম চাই না জান্নার চাই না বা মানে জান্নাম থেকে মুক্তি চাই আমি আল্লাহকে ভালোবাসি তাই আল্লাহকে ডাকি নজবিল্লা এই ধরনের কথা আমরা মুখ আমাদের মুখ দিয়ে কখনোই আসবে এটা প্রচণ্ড এক ধরনের অধ্যত্ত্ব অফকোর্স আমরা আল্লাহর কাছে চাই অফকোর্স আমরা চাই দেখেই আমরা আল্লাহর ইবাদত করি আমরা জান্নার চাই জান্নার থেকে মুক্তি চাই আমরা বাড়ি চাই গাড়ি চাই স্ত্রী চাই সন্তান চাই সব কিছু আমরা আল্লাহর কাছে চাই এবং এইসবের জন্যই আমরা আল্লাহর কাছে আল্লাহ আল্লাহকে ডাকি এটা এতে কোনো দোষের কিছু নাই এবং চাওয়ার একটাই জায়গা এবং আমরা আপনার আমরা এই এই কথাগুলো যখন মানে আমাদের এই সেশান বা এই ক্লাসগুলো যখন শুরু করি তখনই আমরা বলছি যে দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স নির্যাস ইবাদতের মানুষ ইবাদত করে কেন সে চায় তার প্রভুর কাছে চায় তার রবের কাছে চায় এবং চাওয়ার চাইলে দেওয়ার মালিক তিনি সেই জন্য মানুষ দোয়া করে এবং দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স মানুষের সকলের মাঝখানে হচ্ছে দোয়া যা আছে সেটা যেন থাকে সেটা চায় যে নিয়ামত আছে সেটা যেন প্রিজার্ভ থাকে সেটা চায় সেটা সময় সম্পদ শ্রম মেধাস যে কোনো কিছু বা স্বাস্থ্য বা অনেক কিছু হতে পারে অথবা যেটা নাই তার সেটা চায় যেটা আছে সেটা থাকুক সেটা ধ্বংস না হোক নষ্ট না হোক সেটা চায় অথবা যেটা নাই সেটা সে চায় আল্লাহর কাছে এবং অফকোর্স সে চাবে এবং খুব কায় চাবে বা খুব নরম হয়ে চাবে তার নাই এবং আল্লাহ আসে আল্লাহ দিতে পারেন এবং সে সে সে কিছুই করতে পারে না এইভাবে চাবে সে তো এরকম অধ্যত্ব আছে অনেকের অনেক দরবেশ অনেক সুফি অনেক ফিলোসোফার অনেকে আমরা আল্লাহ কাছে কিছু চাই না আমি চাই তো আল্লাহকে আমরা আল্লাহকে ডাকি না আমরা ডাকি ফর দ্য শেক অফ লাভ অথবা আল্লাহ প্রতি ভালোবাসা বা এরকম এইসব হচ্ছে হচ্ছে অত্যন্ত বাজে কথা এইসব এবং এইসবের ট্র্যাপে পড়তে পারি আমরা যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে যে এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আমাদের আত্মীয়া কি হবে আল্লাহ যেগুলা বলছেন যে সমস্ত প্রমিস প্রমিস করছেন যে সমস্ত জিনিসের আমাদেরকে আশ্বাস দিচ্ছেন অথবা পুরস্কার দেবেন বলে আল্লাহ আদা করছেন অথবা আল্লাহ কোরআনে বলছেন যে সমস্ত অঙ্গীকার অথবা যে সমস্ত ধমক দিচ্ছেন আমাদের বা যে সমস্ত শাস্তির ভয় দেখাচ্ছেন সেগুলোকে ঠিক যেভাবে আল্লাহ বলছেন সেভাবে বিশ্বাস করতে হবে বা সেইভাবে মনে করতে হবে এক্সেপ্ট যদি কোনো রকম অন্যরকম ইন্টারপ্রিটেশন না থাকে হ্যাঁ এটা ঠিক যে আমরা জান্নাতের যে সুখ শান্তি প্লেজার আনন্দ এটা এটা এটা ফ্যাদম করতে পারবো না কোনো জ্ঞানচক্ষু সেটা দেখে নেই জানে নেই সেটা আমরা আমরা ফেদম করতে পারব না মানে আমরা আমাদের আমাদের জ্ঞান দিয়ে আমাদের ই দিয়ে কারণ আমরা এটা দেখি নাই কখনো সুতরাং আল্লাহ আমরা আমাদেরকে একটা জিনিস আটটা জিনিস বোঝাইছেন একটা একটা অনেকটা ধরেন মাঝে মাঝে বলি যে যে আম খায় নাই কোনোদিন আম দেখে নাই আমরা একটা গল্প শুনছি ছোটবেলায় কেউ একজন কাউকে আম নিতে পাঠাইছিল এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে বা এই ভারতবর্ষ থেকে তো আম থাকে না ততদিন সেলিং বেসেলে তখন চলতো পালতলা জাহাজে তো শেষ পর্যন্ত সেই যেটা এই কষ জোক একটা বোধ এটা সত্যিকার গল্প না হইতে পারে শেষ পর্যন্ত সে ওই রাজা যিনি পাঠাইছিলেন আম নিতে এই দেশ থেকে তাকে গিয়ে বলছে যে আম তো আনতে পারেনি তো টেস্টটা সে মোটামুটি কাছাকাছি যেতে পারবে সেটা হচ্ছে যে তেঁতুল আর গুড় মিশায় দাড়িতে মাখায় যে টুচলে যেমন লাগবে আর যে আশ আছে ইসে আপনার কি বলে আমি আঁস আছে দাঁড়িতে যেরকম বা দাঁড়ির মতো আঁশ আছে এবং পেতুল এবং কি বলবো গুড়ের একটা মিশ্র টেস্ট টক টক মিষ্টি একটা টেস্ট এটা একটা যোগ বা এটাতে জাস্ট ছোটোবেলার শোনার কথা গল্প জাস্ট গল্পই এটা আর কিছু না বাট আমি বলতেছি যে যে কখনো আম খায় নাই তাকে আপনি আমের টেস্ট কী করে বোঝাবেন আপনি এইভাবেই অন্য একটা কিছু দিয়ে বোঝাবেন ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে জান্নাতি জিনিসগুলাকে জাগতিক জিনিস দিয়ে বোঝাইছেন যে নদী ঝর্ণা প্রবাহিত হয় অথবা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা অথবা এইরকম জিনিস দিয়ে বোঝাইছেন যে একটা একজন সুন্দরী মহিলার বর্ণনা দিয়ে আল্লাহ বোঝাইছেন যে এরকম আমাদের সাথীরা হবে ওইখানে বা ইত্যাদি ইত্যাদি সো কিন্তু আসলে কি আমরা একটা ফেদন করতে পারি আসলে কি আমরা বুঝি বুঝি না কিন্তু তথাপি আমরা বুঝবো যে আল্লাহ যা বলতেছেন সেটা তো অবশ্যই সত্যি এবং সেটার হয়তো এইটার মানে ডিগ্রিটা বা গ্রেডটা হয়তো আর অনেক অনেক অনেক বেশি হতে পারে যেটা আমাদের এই একই কথা শাস্তির বেলায় আল্লাহ আগুন বলতেছেন চান সেই আগুন আমাদের এই আগুনের মতো হবে এমন কোনো কথা নাই বাট ইট ইজ আগুন আগুন আগুন এবং জ্বালা জলবে আমাদের চামড়া বা যা বর্ণনা দিচ্ছেন আল্লাহ সব সব সত্যি বাট সেই আগুনের সিভিয়ারিটি হয়তো অনেক বেশি হবে সেটা হল আলাদা একটা কথা তো এটা এই জন্যই পয়েন্ট যে এই সমস্ত জিনিসেকে নিয়ে আপনার গবেষণা বেশি করে অথবা লাইটভাবে নিয়ে অথবা নিজের মন গড়া একটা বর্ণনা বা একটা ইন্টারপ্রিটেশন হাজির করে অনেক মানুষ কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে অথবা ভ্রান্ত বা বাতিল ফেরকার ভিতরে চলে গেছে সব সবসাইডে আছে এটা মানে মানে করতে গিয়েও গেছে অথবা লাইটলি করতে গেছে অথবা হাসি ঠেটটা করতে গেছে আপনি জানেন সেপ্টেম্বর এভেনের পরে মুসলিম লেখকদের লেখা আমি যে তারা হাসি ঠাট্টা করতেছে যে যারা মারা গেছে ওইখানে তারা হুর পাবে এই চিন্তায় মারা গেছে পাবে আপনি ওদের সমালোচনা করতে পারেন ওরা মানুষ ছিলেন বা মানুষ ছিল ওরা যারা মারা গেছে সেপ্টেম্বর ইলেভেনের ওই উনিশজন যারা রিপোর্ট থেকে মারা গেছে প্লেন নিয়ে যে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যাই এটা সত্যি কিনা সে মানে সত্যি বলতে মানে যেই যে ঘটনা বলা হয় সেগুলো সত্যি কিনা বা যেভাবে সাজানো হয়েছে সেটা সত্যি কিনা সেটা নিয়ে কন্ট্রোভার্সি ওদের দেশেও আছে বাট ইট ইজ ট্রু যে এই মানুষগুলা সত্যি এবং এই মানুষগুলো এখানে মারা গেছেন ইট এজ ট্রু এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই বা তারা কার কার সলা পরামর্শে বা কার কুপরামর্শে কাজ করছে সেটাও নিয়ে বিতর্ক চলতে পারে কিন্তু তারা যে এখানে মারা গেছেন এটা কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আমরা তাদেরকে সমালোচনা করতে পারি আমরা বলতে পারতাম যে তারা ভুল করছেন তাদের ঠিক করে নাই বা এটা এটা এমন একটা কাজ না যেটা যেটার জন্য মানে ইসলামের কোনো ভালো কাজ না বা ভালো কোনো ফজিলতের কাজ নেই এইসবও আমরা বলতে পারতাম কিন্তু আমরা আমাদের মুসলিম বান্ধব যা হাসিটা একটা করছেন হচ্ছে হুরের ব্যাপারটা নিয়ে হুরের ব্যাপারটা করেন হাফিস দ্বারা একদম মানে অকট্য হয়েছে এটা এখানে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ আল্লাহ যা বলেন সত্য বলেন এটা এটা সাক্ষ্য দিতে হবে আমাদের বা এটা সবসময় আমাদের মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ কখনো মিথ্যা বলেন না ভুল বলেন না অথবা আপনাকে ট্রিক করা বা আপনাকে মানে ডিসিভ করা ধোকা দেওয়ার কোনো কারণ নেই আল্লাহ আল্লাহর বাউন্ডটি এত অসীম যে যা বলবেন কোন ফায়া কোন মালিক আল্লাহ হ বললে হয়ে যাবে বা শেষ তো এই আমাদের এই জিনিসগুলো নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করা উচিত আমরা যেন ওই ট্র্যাপে না পড়ি কখনও যেন হাসির ঠাক্টে অংশগ্রহণ না করি যে দেখো হুর পাওয়ার জন্য এই কাজ করতেছে বা এরকম করতেছে হুর পাওয়ার বা যে আল্লাহ যে পুরস্কারের এই এটা অতি অবশ্য সত্যি এটা প্রতিটি মুসলিমকে বিশ্বাস করতে হবে হয়তো আমি আমি সেই যে বললাম যেভাবে আমি আমের টেস্ট উদাহরণ দিলাম যেভাবে আগুনের আগুনের কথা বললাম যে আগুনের সেই কষ্টটা কি কষ্ট হয়তো সেই আগুনটা হয়তো এই আগুন না বা আরও অনেক সিরিয়ার কিছু তেমনি আল্লাহ যে সুকটের কথা বলছেন সেটাও হয়তো অনেক অনেক অনেক গুণ বেশি যার কথা বলছেন আল্লাহ যে ধরেন মধুর কথা বলছেন দুধের কথা বলছেন খাবারগুলোর কথা বর্ণনা আছে যে মাছের মাছের কলিজা দিয়ে খাওয়া বা আরও যা বলছেন আল্লাহ বা হুর যে যে সৌন্দর্যের সৌন্দর্যের কথা বলছেন তাদের তারা কত সুন্দরভাবে দেখতে এটা আল্লাহ এই দুনিয়ার আমাদের যে ফিলিং আছে বা আমরা যা বুঝি সেটা দিয়ে একটা বোঝানোর বোঝাইছেন কারণ আমার আমার বুঝটা অপ্রতুল আমার বুঝটা এনাফ না আমার বুঝটা অতটুকু গভীরে যেতে পারবে না সেই জন্য জাগতিক কথা দিয়ে আল্লাহ বোঝাইছেন কিন্তু এটা ডেফিনেট যে সেটা মানে আমরা কল্পনারও বাইরে সেই সৌন্দর্য বা সেই প্লেজার বা সেই সব সেটা তো সত্যি কথা যাই হোক আমরা একটু আগাই আমরা আমরা এখানে বলতেছেন দে বিলিভ ইন দ্যাম অ্যান্ড একসেপ্ট অ্যাজ দে অ্যাপিয়ার টু বি They do not subject them to misinterpretation and they base their ruling on people on these texts সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়ত এটা আমরা আগে বলছি যে দুটা এর কথা পার্টিকুলারলি বলছি যে শির্ক সংক্রান্ত বা শির্কের পরিণতি কি হবে বা আমরা শিরকের উপর থাকলে কি দাঁড়াবে আমাদের অবস্থা যদি শির্কের উপর মারা যায় সেটা বোঝাইতে আমি আপনার দুটো আয়াতের কথা বলছিলাম একটা সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত একটা সুরা মায়দার নম্বর এটা সম্মিলিত অর্থটা সব মনে রাখা উচিত তো এখানে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে কে ক্ষমা করেন না বা শিখ করাকে ক্ষমা করেন না কিন্তু তার চেয়ে কম যে কোনো কিছু যাকে ইচ্ছা থাকে ক্ষমা করে দেন কম কিছু করলে আর কি যা ইচ্ছে তাকে আল্লাহ ক্ষমা করে দেন এবং যে আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করে সে একটা সে একটা মানে প্রচণ্ড রকমের গুনার কাজ করলো সেটার আপনার ক্ষমা করেন না ক্ষমা করেন না মানে তো সে এখানেই বোঝা যাচ্ছে এবং আরেকটা যিশুরা মায়ের বার্তা নাম্বার এক বললাম ওটা যদি সমন্বিত অর্থ নেন তাহলে আপনি দেখবেন যে তার জন্য জাহান্নাম পাজিব এবং জান্নাত খারাম হয়ে যায় আচ্ছা এখন আমরা বিশ্বাস করি যে মানুষের এটা মানুষের জীবনের শেষ পরিণতি কি হবে অথবা শেষ পরিণতি ছাড়াও মানে শেষ পরিণতি বলতে আমি বোঝাচ্ছি যে সে যখন মারা গেলো মারা যাওয়ার পরে সে কি জাননাতে হবে না জাহার হবে যদি সে মুসলিম হয় আমরা কিন্তু সেটা জানি না হ্যাঁ শেষ পরিণতি কীভাবে জানি না কিন্তু অ্যাপারেন্ট যেটা কেউ যদি মেজর কুপুরের উপর বেশ করে যদি কাউকে কাফের বলে মনে হয় আমাদের তাকে আমরা কাফেরই মনে করব এবং অন্য কাফেরদের মতেই মনে করব যদি মেজর কুফুরের উপর সে থাকে এবং সেই অবস্থায় যদি সে মারা যায় তাহলে আমরা বলবো না যে কি জানি মানে শেষ মুহুর্তে যদি উনি ই করে থাকেন মানে উনি যদি তওবা করে থাকেন বা শেষ মুহূর্তে যদি মুসলমান হয়ে থাকেন এরকম কথা আমরা বলবো না অ্যাপারেন্ট যেটা সেটা বলতেছেন হোক বাট হু সো এভার অ্যাপিয়ার্স টু বি ইন দ্য সেন্স অফ মেজর কুফর ইজ টু বি জাজড অ্যাকর্ডিংলি অ্যান্ড ট্রিটেড অ্যাজ আদার যদি কাউকে মেজর কুপোর বা বড়ো কুপোরের বড়ো কাউকে যদি কাফের মনে হয় বা অ্যাপিয়ার করে বা অ্যাপারেন্ট হয় তাহলে তাকে আমরা কাফের জ্ঞান করবো এখানে আপনার উদাহরণ বলতেছি যেমন ধরেন অনেকে আমাদের সাথে আর্গু করেন বা অনেক সময় বলেন যে মাদার এত ভালো কাজ করছেন কী জানে যদি লাস্টে উনি থাকেন তাই আমরা বলতে পারবো যে উনি কাফের বা উনি জাহান অফকোর্স আমরা বলতে পারবো আমরা অ্যাপারেন্টে দেখবো আমরা ভিতর খুঁড়ে দেখবো না কারো কী আসে একইভাবে হুমায়ুন আজাদ যিনি লেখক ছিলেন উনি আমার অবিশ্বাস বই বই লিখছেন কখনও নিজেকে মুসলিম দাবি করছেন বলে কারো জানা নাই। উল্টা নিজেকে কাঁফের দাবি করছেন বা দাবি করে বই লিখে ফেলছেন তাকে আমরা কষ্ট করে বলতে যাব না যে কি জানে উনি হয়তো লাস্ট মোমেন্টে তবা করছেন এই কথা বলার কোনো স্কোপ নাই অ্যাপারেন্ট যেটা সেটাই বলতে হবে এখানে তা আমাদের আমাদের মানে কি বলবো আমাদের কপাল খারাপ বা আমাদের দুর্ভাগ্য যে এই দেশে তাদেরও জানাজা হয় এবং জানাজা পড়ানোর মানুষও পাওয়া যায় বা পড়েন মানুষ এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যাই হোক এরপরে আসতেছেন যে আসতেছে রাসুল সালাম একটা হাদিস আসতেছে এটা হচ্ছে বোকারি এবং মুসলিমের হাদিস এখানে রাসুসলাম বলেন যে একজন মানুষ জান্নাতের কাজ করতে মানে সবাই দেখবে যে উনি জান্নাতের কাজ করতে করতেছেন এবং জান্নাতের কাজ করতেছেন বা জান্নাতি বা সবাই হয়তো সার্টিফাই করতে যাবে যে উনি উনি তো নিশ্চিতই বা উনি জান্নাতের কাজই করে যাচ্ছেন সারা জীবন কিন্তু আসলে উনি হয়তো জাহার্নামে এবং আরেকজন মানুষকে একটা মানুষ মনে করবে যে এনার অনেক মানে এনার তো অনেক খারাপ কাজ আছে উনি কাছে আসে উনি তো হয়তো জানান নামে হবেন কিন্তু আসলে সে হয়তো যান না এই কথাটা বলা হচ্ছে কিন্তু মেজর কুফুরের ব্যাপারে বলা হচ্ছে না আমরা একটু আগেই পড়ছি মেজর কুফুরের উপর যিনি ই করবেন তার কথা বলা হচ্ছে না এটা বলা হচ্ছে যে মুসলিমদের ভিতরে অনেক সময় দেখা যাবে যে কাউকে আমরা মনে করবো ধরেন সে হয়তো মুনাফিক কথার কথা তাকে আমরা মনে করব কিন্তু মুসলিম মনে করব কিন্তু বা অথবা তাকে জান্নাতি মনে করব। কিন্তু দেখবে যে সে জাহান্নামি হবে আর কাউকে হয়তো আমরা জাহান্নামি মনে করব কিন্তু সে হয়তো জান্নাতি হবে সেটা হচ্ছে মুসলিমদের ব্যাপারে আসতেছে না অমুসলিমদের ব্যাপারে কথা আসতেছে এবং এটা আমরা আপনাদেরকে আগে আমরা বলছি যে রাসুলাম একটা হাদিস বলছি আমি জানি এই চ্যাপ্টারে ওনারা কোর্ট করছেন কিনা সেই হাদিসটা যেখানে আল্লাহ সাল্লাম একজনের মৃত্যুর পরে একজনে যায় গেছেন এবং সেই সেই আনসার সাহাবি সরি সেই মহাজের সাহাবি যিনি মারা গেছেন উনি একজন আনসার সাহাবির ঘরে আশ্রিত ছিলেন এবং সেই আনসার সাহাবি বলছেন যে আমার এই ভাই নিশ্চিতই জাননাতে যাবেন মানে জান্নাতি আর কি তখন আল্লাহ সুলা তাকে জিজ্ঞেস করছেন তোমার কাছে কেউ বাহিনাজুল হয়েছে তুমি জানলা কেমনি উনি বলছেন যে ওর তো খুবই ভালো আমল ছিল ওনার এবং এই ছিল তখন রাসুল ইসলাম বললেন যে কেবল আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না খুব ফেমাস হাদিস এটা ওয়ার্ল্ডলি কোর্টেড আমি শুধু আপনাদেরকে সামারিটা বলতেছি টেক্সট না এক্স্যাক্ট টেক্সট বলতেছি না আমি তো তখন সাবির একটু অবাক না ইয়া আপনিও না মানে আমিও না মানে শুধু আমলের উপর বেশ করে আমি বলতে পারবো না যে আমি জান্নাতে কথাই বোঝা দিচ্ছি সো এই এই ব্যাপারটা আর কি আমরা মনে রাখবো যে কাউকে আমরা জান্নাতি বা জাহান্নামি বলে সার্টিফাই করবো না অ্যাজ লং অ্যাজ সে মুসলিম তাকে আমরা মুসলিমই জ্ঞান করবো যতক্ষণ উনি নিজেকে মুসলিম ক্লেম করেন বা মেজর কুফরের জন্য যাকে কাফে সাব্যস্ত করা হয় এরকম মানুষকে আমরা মুসলিম মনে এই হাদিসটার আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে যে আলসুসাল সাহাব বলতেছিলেন ওয়ান অফ ইউ মে ডু দ্য ডিডস অফ দ্য পিপল অফ প্যারাডাইস আনটিল ইজ নো মোর এ কিউবিট বিটুইন হিম ইট তোমাদের কেউ হয়তো জান্নাতের কাজ এমনভাবে করবা যা যখন তোমাদের মানে যে করবে জান্নাতের কাজটা তার মাঝে আর জান্নাতের মাঝে এক বিগত দূরত্ব থাকবে দ্যান দ্য ডিক্রি ওভারটেকস হিম অ্যান্ড হি ডাজ দ্য ডিপস অফ দ্য পিপল অফ ফেল অ্যান্ড এন্টার্স দেয়ারিং এবং তখন আল্লাহ নির্ধারণ বা কদার টেক ওভার করে মানে আল্লাহ তো জানেন আসলে সে কী এখানে বুঝতে হবে একটা জিনিস যে সবাই কাছে মনে হবে সে জান্নাতের কাজ করতেছে এটা কথাটা ইম্পর্ট্যান্ট অ্যাপারেন্ট যেটা কিন্তু আসলে তার ভিতরে বা কোনো কারণবশত আল্লাহ তাকে ঠিকই জানেন যে উনি জান্নাতি না বা সেই ভদ্রলোক জান্নাতির না সেই কথাটা এখানে আসতেছে কিন্তু আল্লাহ কিন্তু অবিচারক না মানে আল্লাহ একজন সত্যি জান্নাতের কাজ করে থাকেন তাকে তার রিওয়ার্ড না এটা না কিন্তু আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে সুতরাং সুতরাং আমরা ওটা মনে করব না বা ওইটা বুঝবো না এখান থেকে বুঝবো যে এটা মানুষের চোখে মনে হবে যে উনি জান্নাতের কাজ করতেন এবং জান্নাতের মানে এক দূরে আসেন জান্নাত থেকে বা এরকম একটা অবস্থাতে তার ডিগ্রি আমরা বলি কাদাওয়াল কাদার একটা ইসলামে এটা নিয়ে আমরা পরে কথা বলব ইনশাল্লাহ কাদামানি ফায়সালা আর কাদার মানি হচ্ছে বলবেন যে এক বেগর দূরে থাকতে তার কদর তাকে টেকাড় করবে বা কদর তার উপর কার্যকর হবে এবং তখন সে জাহার নামে যাহান কাজ করে বসবে এবং জাহান নামে যাবে এটা অনেক হয় যেন আমি আমি নিজেই চিনি যে এক এক বাংলাদেশের এক নায়িকা তার বাবা একসময় আমার ছোট ভাই কাছাকাছি থাকতো উত্তরায় তো ওনার বয়স তখন তখন তার কথা প্লাস সিক্সটি ফাইভ প্রায় পারে তো তখন উনি একসময় বলতেছেন আমার ভাইকে বলতেছেন যে আমি তো আগে নামাজ সবই করতাম কিন্তু এখন কিছু ফিল করি মানে এখন ফিল করি না মানে আর ভিতরে কোন ইচ্ছা বা ইমান বা এক আর্থ যেটা এই যে ব্যাপারটা ধরেন এরকম অনেক মানুষ আছে যারা ঠিক একদিন এক ঘন্টা বা এক মাস বা এক বছর আগে ইমান হারাই ফেলে তখন তারা বা ঠিক আগে আগেই ইমান হারা ফেলে তখন তারা জাহার হয়ে যায় পরবর্তী অংশ বলতে অফ ইউ মে ডু দ্য ডিডস অফ দ্য পিপল তোমাদের কেউ হয়তো জাহান্নামেরদের মতোই কাজ করতেছে বা জাহান্নামে কাজ করতেছে যখন জাহান্নামার তার তোমাদের ভিতর বা তার ভিতর আর যার কথা বলতেছেন তার ভিতর হয়তো এক বিগত দূরত্ব দেন দ্য ডিগ্রি ডিগ্রি ওভারটেক সেন তার কদর মানে ভর করে তার উপর বা কদর তাকে টেকভার করে বা তার উপরে তাকে ছাপায় যায় মানে তার কাজগুলোকে ওভারটেক করে অ্যান্ড হি ডাস দ্য ডিডস অফ পিপল অফ প্যারাডাইস তখন সে জান্নাতের মানুষের একটা কাজ করে এমন একটা কাজ করে যেমন দেখছেন আপনারা তো অনেক বর্ণনে পাইছেন যে একজন কাফেট ছিলেন বা ইহুদি ছিলেন যে গেছেন গিয়ে শহীদ হয়ে গেছেন এই যেমন একটা উদাহরণ সারা জীবন জাহা কাজ করছেন ইহুদি ছিলেন ভাই বা লাস্ট মোমেন্টে একটা কিছু করলেন ইমান আনলেন এবং জেহাদি গেলেন এবং তারপরে জান্নাতি বা এই ধরনের কথা ওইটা ছাড়াও আমি মুসলিমদের আমি যে একজন মানুষ এত ছিল তারপরে হঠাৎ করে তার চেঞ্জ আসলো একেবারেই ই হয়ে যাবে আমরা নিজের ভিতরে আমি দেখি যে আমি অনেক সময় ওয়াইফকে বলি যে ইনি তো অনেক দিন উল্টা পাল্টা পথে ছিলেন কিন্তু দেখো এখন উনি আমাদের ওভারটেক করে যেতেছেন মানে আমাদের তো পার হয়ে যাচ্ছে আমাদের অনেক ভালো আমল হয়ে গেছে আমাদের অনেক ভালো তার ইবাদত বা তার ইখলাস বা ইত্যাদি আমাদের জ্ঞানে যেটুক খোলা সেটুকু বলি আর কি কিন্তু এটার মানে না যে আমরা উনি সেটা না আমরা তো উদাহরণ দিচ্ছি আপনাদের সবার লাইফে হয়তো এমন মানুষকে যিনি হয়তো অনেক ছিলেন মানে কথার কথা সিনেমা দেখতেন গান শুনতেন আনন্দ পার্টি এইসব তারপরে হঠাৎ দেখলেন যে এমন চেঞ্জ যে আপনাকে ওভারটেক করে গেলেন এবং অনেক ভালো আমলে হয়ে গেলেন এরকম হয় আমাদের ভিতরে পরিচিত আছে পরিচিতের এরকম মানুষ আচ্ছা তারপরে বলতেছেন বাট ইফ এ হু ডাইজ ইজ আউটওয়ার্ডলি মুসলিম দেন দ্য টেস্টিফাই দ্যাট হি ইজ এ বিলিভার দ্য ইন জেনারেল টার্মস হি ইজ ওয়ান অফ ওয়ান অফ দ্য পিপল অফ প্যারাডাইস ইনশা আল্লাহ কিন্তু আমরা যদি আউটওয়ার্ডলি কাউকে মুসলিম জানি এবং যদি জানি আমরা যে উনি পায়াস বা উনি ফরে গার্ড ছিলেন তাহলে জেনারেল টার্মসে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ উনি জাহানাবে ইনশাল্লাহটা লাগাবো আমরা এখানে আল্লাহ সুদিকে স্পেসিফিকালি ইনশাল্লাহ কথাটা বলছেন ইনশাআল্লাহ উনি জাননাতে যাবেন এই কথা আমরা বলতে পারি বা ইনশাআল্লাহ উনি জান্ এই কথা বলতে পারি আউটওয়ার্ডলে উনি মুসলিম ছিলেন উনি ভালো কাজ করছেন আমাদের অন্য কিছু জানার উপায় নাই পরবর্তীতে আমরা দেখবো যে অন্য জায়গায় আসে যে যে কোনো আমাদের যে কোনো মানুষ মানে যে কোনো মুসলিম মারা গেলে আমরা কি বলবো আমরা কি চিন্তা করব যদি ভালো আমার উপর মারা যান আমরা আশা করব যে উনি জাননাতে হবেন বলব যে আল্লাহ যেন দোয়া করবো না ইনশাআল্লাহ উনি জান্নাতে যাবেন এরকম করে দোয়া করব। আউটওয়ার্ডে যদি মুসলিম হিসাবে মারা যান এবং ভালো কাজ করে বা ফরেস্টগার্ডের উপর মারা যান আমরা এটা বলবো আর যদি কেউ খারাপ কিছুর উপর মারা যান মুসলিম হয়েও আউটওয়ার্ডলি মুসলিম হয়েও যদি খারাপ চরিত্রের উপর বা খারাপ আমলের উপর মারা যান আমরা তার জন্য তার জন্য দোয়া করবো আমরা কিন্তু আমরা ভয় লাগবে আমাদের যে আল্লাহ তাকে মাফ করলে হয় উনি না আবার ঝামেলায় পড়ে যান বা জাহান নামের হন আমাদের ভয় থাকবে যেমন আমরা অনেক সময় আমাদের বাবা মাদের জন্য দোয়া করি আমাদের বাবা মাদের জ্ঞান ছিল না একটু সত্যি কথা যে এখন যেরকম আমরা কোরআন কোনো হাজের অ্যাক্সেসেবিলিটি যেটাকে বলে আমরা যেভাবে হাতের কাছে পাই ফর এক্সাম্পল আমি একদিন আমার শ্বশুর যখন বেঁচেছিলেন আমি একদম উনি নজরুল্লিয়া খুব ভক্ত ছিলেন কাজী নজরুল ইসলামের তো আমি বলতেছিলাম যে নজরুল ইসলামের খুব মারাত্মক আকিদার ছিল উনি তো টেকনিক্যালি মুসলিম ছিলেন কি এটা নিয়ে বিতর্ক আছে বা বিতর্ক থাকতে পারে এরকমই একটা অবস্থা ছিল ওনার অনেক গল্প আছে ওনাকে নিয়ে হোক যারা পড়াশোনা করছেন তারা জানেন ওনাকে নিয়ে আমাদের ভয় হয় যে উনি কি মুসলিম ছিলেন কি না বা এরকম তখন আমার শ্বশুর বলতেছেন যে আরেমিয়া উনি আর ওই মমন সিংয়ের ভাষায় বলতেছেন আমাকে যে আরেমিয়া নজরুলের সময় কি তোমার আলবাণী ছিল আলবাণীর বই ছিল যে ও পড়বো আর পড়ে জানব কোনটা ঠিক আর কোনটা বেঠিক থাকলে ঠিকই উনি পড়তেন মানে এই ধরনের আর কি মানে উনি ওনার একটা ওনারও ভয়টা লাগছে এবং উনি বলতেছেন যে ওই সময় কি আলবানির বই ছিল হাদিসের বই ছিল বা এসব বই ছিল না কি মানে তোমরা যেগুলো পড়ে পড়ে আজকে একটা কথা বলতেছো তো এইটা কথাটা কিন্তু একেবারে অসত্য বা অঠিক কথা না কিন্তু আমাদের বাবা মারা কিন্তু অনেক কিছুই না জেনে মারা গেছেন অনেক কিছু না করে মারা গেছেন অনেক ভুল আকিদা বা মানহাজের উপর মারা গেছেন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব আমরা চাইবো যে আল্লাহ যেন তাদের অজ্ঞতার অজুহাত গ্রহণ করেন তাদের কাছে যে আমাদের মতো এত মেটেরিয়াল ছিল না সেই অজুহাতটা যেন গ্রহণ করেন এবং তারা মাফ করে দেন তাদের জন্য আমরা ভয় করি আমার ভয় হয় আমার বাবা মার জন্য বা আরও আরও সিনিয়র যারা আর একটু আগের যারা যেমন ধরেন আমাদের নানা দাদার জেনারেশান তারা তো অনেক ধরনের বিদাত শেখ এবং সাথে হয়তো যুক্ত ছিলেন যেমন আমার বাড়ির সিলেট সিলেটেদের ধরেন মাস আমি যদি জেনারেল বলি সিলেটেদের কথা অলমোস্ট সবাই কথাই বলতে পারি আমি যে আমাদের দুই জেনারেশন আগে আমার দাদার জেনারেশনের যারা তারা মাজার কবর ইত্যাদিতে খুব বক্তৃশন্দা রাখতেন মাজার পুজারি না হইলেও মাজারে মানত করতেন বাজারে যাইতেন বা নানা কুপোর বা ছোট শিখ ছোটো কুপুর সাথে জড়িত যে ছিলেন এইটা নিয়ে মানে মোটামুটি জেনারেলভাবে বলা যায় এক্সেপশান কেউ থাকতে পারে তো তাদের জন্য আমাদের এখন কি করার আছে আমরা তাদের জন্য কান্নাকাটি করতে পারি আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ তাদের অজ্ঞতার অজুহাতা তুমি গ্রহণ করবে এবং তাদেরকে মাফ করে মুসলিম কবুল এটাই বলতে পারি ঠিক আছে আমরা একটু আগেই এরপরে আপনার একটা আয়াত করবো সেটা সুরা বাকার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন এমন তাদেরকে সুসংবাদ দাও যারা বিশ্বাস করে তাদেরকে সুসংবাদ দাও যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দাও কিসের শেষবাদ্যাট ফর ড্যাম উইল গার্ড উইল বি গার্ডেন্স আন্ডার উইচ রিভার্স ফ্লো আল্লাহ যেটা আমার কোরআনে খুব ঘন ঘন দেখি খুবই ঘন ঘন দেখি এই কথাটা এই টার্মটা তাজরিম ইন তাকতিহাল আনহার আমরা দেখি খুব আল্লাহ যখন প্রমিস করতেছে এই যে আল্লাহ আপনাকে প্রমিস করলেন ল্যাপ্টাইন দিলেন বা বস্লা বলতেছেন আল্লাহ বাহম যে তাদের জন্য রয়েছে জান্ন এই যে আল্লাহ কথাটা বললেন এটা আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করব তবে সেটা হয়তো আমরা যে বাগানকে চিনি সেই বাগানের চেয়ে মিলিয়ন টাইমস সুন্দর বাগান সেই ঝর্ণা হয়তো মিলিয়ন টাইমস প্রেজেন্ট ঝর্ণা কিন্তু আল্লাহ আপনাকে এই জুনিয়াতে আপনি যা জানেন এবং চেনেন সেটা দিয়ে কিন্তু যা আপনি জানেন না এবং চেনেন না আইডিয়া দিচ্ছেন এখানে এবং এইটা তো অবশ্যই বটম লাইন এটাকে আমরা অবশ্যই বিশ্বাস করব এবং মনে করবো যে হবে মানে এটার পিউরিটিটা বা সৌন্দর্যটা বা প্লেজার প্লেজার বা প্লেজেন্ট ফিলিং সেটা অনেকগুণ বেশি হবে সেটা অবশ্যই হবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে আল্লাহ বলতেছেন আরেক আয়াত এটা হচ্ছে এটা হচ্ছে সুরা কামার চুয়ান্ন পঁচপান্ন নম্বর এক আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা মোত্তাকুন মানে ফ্লোরাল মোত্তাকি যারা উইল বি ইন অফ রিভার্স ওই যেটা আল্লাহ বললেন যে বাগান জান্নাত এবং রিভার বা ঝর্ণা তার থাকবে ইন ইনস্টিটিউট অফ ট্রুথ একটা এমন একটা আসন যেটা সত্যের আসন বলতে আল্লাহ বোঝাচ্ছেন জান্নাত নিয়ার দ্য কিং কার কাছে থাকবেন আল্লাহর কাছে অবস্থান করবে। এই কথাটা আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করব এবং যেভাবে আল্লাহ প্রমিস করছেন সেভাবে বিশ্বাস করব এবং সেটার জন্য আমরা স্ট্রাইপ করবো আমরা চেষ্টা যাতে আমরা সেটা অ্যাচিভ করতে পারি আল্লাহ এরপরে আল্লাহ রসুল একটা হাদিস আসতেছে মুসলিমের হাদিস এটা এখানে বলতেছেন যে জেনে মরবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ই রান নেই অর্থাৎ লাইলাহাল্লাহ এই কথাটা জেনে যে মরবে জানা মানে আমরা আগে পড়ছি সাদা শর্তে মনে আপনাদের সাদা শর্ত আমরা নয়টা শর্ত পড়ছিলাম আমরা বলছিলাম যে লাইলা হল্লাহ হচ্ছে জান্নাতের চাবি কিন্তু চাবির যেমন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যেমন একটা চাবি আপনি আপনি একটা দরজা খুলবেন আপনার হাতে গোছায় পাঁচটা চাবি আছে আপনি দেখলেন যে তিনটা চাবি ঢুকলো কিন্তু খুললো না চতুর্থ চাবিতে ঢুকে খুললো দরজাটা তার কারণ হচ্ছে যে ওই চাবির হাজটা কারেক্ট ছিল ঠিক একইভাবে লাইলা হাল্লার যে শর্ত আছে নয়টা শর্ত আমরা পড়ছি সেই শর্তগুলো যদি আপনি পূরণ করেন তাহলে আপনার জন্য সেটা জান্নাতের চাবি হবে এবং জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে তো তার ভিতরে একটা ছিল যে জানাটা ছিল এখানে এখানে ল্যাঙ্গুয়েজটা মুসলিমের এই হাদিসের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জানা যে জেনে মারা যাবে যে আল্লাহ ছাড়া এমন যদি কোনো সত্যিকার ইলা নাই বা সত্যিকার কোনো ডেইচি নাই সত্যিকার কোনো মাহবুদ নাই সে জান্নাতে প্রবেশ করবে আচ্ছা এরপরে এবং আলোচনার জমা টেস্টিফাই করে অর্থাৎ সাক্ষ্য দেয় যে মুশ্রিক কাফের মুশ্রিক এবং মুনাফিকরা জাহান নামে থাকবে এখানে সুরাবাকার উনচল্লিশ নাম্বার আয়াত দিচ্ছে বল্লী না কফরু ও কজবু বি আয়াতা আপনারা জানেন এটা আয় করানো একটা কমন ল্যাঙ্গুয়েজ যারা কুফর করে এবং যারা আমাদের আয়াত সমূহকে মিথ্যা আরোপ করে উলায় কাসগুন তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী হুম ফি হা হিদুম এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে এই যে কথাটা একদম আক্ষরিক অর্থে আপনাকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে কাফের মুশ্রিক চিরজাহান নামে কুফার মুশ্রিক এবং মুনাফিকরা হচ্ছে চিরজাহান নামে আক্ষরিক অর্থে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যেভাবে বলতেছে সেভাবে আচ্ছা এরপরে আস্তে আমরা দেখব যে এই একই টোকেনে আমরা কিন্তু মুসলমানদের কখনোই চিরজাহান নামী মনে করব না ইসলামে এমন স্টেক্ট আছে এমন ফিরকা আছে যারা মনে করে যে একবার যে জাহার্নামী হবে সে আর কোনো দিন জানাতে হবে না এটা আকিদার ত্রুটি এই জন্যই আমরা এইগুলো পড়তেছি যে এইটাকে কেন্দ্র করেই দেখবেন যে মুসলিম উম্মাস কত ভাগে বিভক্ত হয়ে গেছে যেমন ইভিনিসের কথা বললাম যেমন সুফিদের কথা বললাম যেমন দরবেশের কথা বললাম আমরা একটু পরে দেখবো যে শিয়াদের কথা আসবে এখানে যে এই জান্ন জাহানমের কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু মুসলিম্মা ফেরকা বিভিন্ন ফরকায় বিভক্ত হয়ে গেছে এই জন্যই কারক আইডিয়া কি কারেক বিশ্বাস কি কারেক বোধ কি সেটা আমাদের জানা উচিত এবং নিজেদেরকে সেটার উপর প্রতিষ্ঠিত রাখা উচিত আল্লাহ রসুল এবং তার সাহাবিরা যে পথের উপর ছিলেন অর্থাৎ আলুসুল্লাউল জামা অংশ হওয়া উচিত আমাদের বা চেষ্টা করা উচিত এটা এবং থেকে হইতে হবে সেটা এমনি এমনি আমি আহসুল্লা জামা বললেই হবে না আজকে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ এটা বড় চ্যাপ্টার আরও অনেক সময় লাগবে আমরা যা শুরু করলাম আর হয়তো দুটা তিনটা সেশন হবে এটার উপরে ইনশাল্লাহ সুহানা কালামি হামদিকা আশ্লাহ আল্লাহ তা আমরা যারা শুনলাম তার ভিতরে ভালো পুজো শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর এবং খারাপ পুজোর শুনে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সয়েনের থেকে আমরা যে শুনলাম তার উপর আল্লাহ আমাদেরকে ভালো যেটা বেনিফিশিয়াল যেটা সেটার উপর আমাদেরকে আমল করার দেন শুনলাম এবং ভুলে গেলাম এরকম যেন না হয় বরং স্বামী না মানে শুনলাম এবং বানলাম যেন হয় আমাদের জীবনে যেন আমরা যেন সবাই নিজেদেরকে সেই दलर अंतर्भुक्त करते परि जल्ला सल्लम जाना कृष्णसंबाद दी जैसे सिरत मुस्तम एर ऊपर रोचे थकबेंगे जैदा के वर्णना करेन आप ही दलर अंतर्भुक्त हई असलकुम वहमतुल्ला वरक